আগেকার মতো আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছে ইসলামী আহিদ আরেকটি পর্ব এ পর্ব যা থাকছে সেটি হচ্ছে কেয়ামতের বড় আলামত নিয়ে কেয়ামতের বড় আলামত বলতে সেই সমস্ত আলামত কে হয় এবং এর পর কেয়ামত কায়ে যাবে এটাকে কেয়ামতের বড় আলামত বলা হয় কেয়ামতের বড় বড় আলামত সেগুলোর কিছু সেগুলা আপনার সাধারণত আপনার প্রমাণ পাওয়া যায় তিনি বলেন যে ইতাল هم <مم> قالا انها لن تقوم حتى ترون قبلها عشر آيات فذاكر الدخان والدجاله والدابه تطلع الشمس من مغربها ونزول عيسى بن مريم وياجوج ومأجوج وثلاثة بالمشقي وخصب بالمغربي وخصب بجزيره العرب واخر ذلك النار تخرج من اليمن ততুদ্দাসলাম শরিহিম মুসলিম শরীফের হাদিস রাসুই আক্রমস হজরত হুজাইফ আল্লাহ বলছেন যে একদা নবী সাল আলী আমাদের দিকে মুখি মেরে দেখলেন কেয়ামত কায়ম হবে না যতক্ষণ পর্যন্ত কেয়ামতের আগে তোমরা দশটি আলামত না দেখবে এরপর তিনি ধোঁয়ার কথা উল্লেখ করলেন জালের কথা উল্লেখ করলেন এবং একটা বিরল পশুর কথা উল্লেখ করলেন এবং পশ্চিম এলাকায় ঘটবে আরেকটি আরব উপদ্বীপের মধ্যে ঘটবে এবং সর্বশেষ যেটা সেটা বলছেন এমন থেকে একটি আগুন বের হবে যে আগুন মানুষকে হাসুরের দিকে নিয়ে যাবে হাসুরের মাঠের দিকে তাইলে এখানে আমরা এবং পাঁচ নম্বর হচ্ছে মাহাদি মাহাদি আশা এবং ছয় নম্বর আছে অবতরণ সাত নম্বর আছে বহির প্রকাশ এবং আট নম্বর দশ হাঁসের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এবং এগুলো আমরা এগারোটা একটাকটা একটা করে আলোচনা করতে চেষ্টা করছি হ্যাঁ ইতিমধ্যে আলোচনার দিকে সেই পর্যন্ত অপেক্ষায় থাকার আবেদন রেখে এখানে শেষ করছি